বাংলা মানবতা সমাধান সালামুকুম ওরিাত আলহামদুলিল্লাহ নবীনা সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদুসআ থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাবুল ওয়াকারি ওয়া সাকিনা ভাব গম্ভীরতা এবং ধীরস্থিরতার বিষয়ে একজন মুসলমান একজন মৌমিন তার চলাফেরার মধ্যে একটু ধীরস্থিরতার সাথে চলার নিয়ম এ বিষয়ে মোহানব্বুল আলমিন সুর এ ফোরকানের তেষট্টি নম্বর আয়াতে তিনি বলেন ওয়াইবাদুর রহমান তারা জমিনে বিচরণ করে চলাফেরা করে হাওনান বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করে আল্লাহর যারা নেক বান্দা তারা জমিনে চলাফেরা করে হাওনান বেন আর যখন তাদের সঙ্গে কোনো অজ্ঞ ব্যক্তি মূর্খ জাহেল যখন তাদেরকে কিছু বলে তখন তাদের কথায় কান না দিয়ে বলে আসসালাম আলাইকুম আমি চললাম অর্থাৎ জাহেলদের কথার পিছনে না পড়ার এটাই নিয়ম তাদেরকে সালাম বলে চলে যাওয়া এ বিষয়ে যে একজন মানুষের গম্ভীর্যতা এবং ভদ্রতা কিভাবে ফুটা উঠবে এ বিষয়ে একটি হাদিস হতে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল্লাহ আসলামকে কোনোদিন মুখ ভরে হাসতে দেখি নাই ঠিক ঠিক করে হাসা ওটা তো অসম্ভব পুরো মুখ খুলে যে এত পরিমাণ বেশি মুখ খুলবে যে ভিতরের অংশ দেখা যাবে এই ধরনের কোনো দিন উনি হাসেন নাই কানায়াতা বাসামু তিনি মুস্কি হাসি দিতেন তিনি মুস্কি হাসি দিতেন তো মুস্কি হাসি দিলে মানুষের গম্ভীর্যতা এটা বেশি হয় আর যখন মানুষ একেবারে পুরো মুখ খুলে যদি হাসা হয় হিহি করে ঠাট্টা করে যখন হাসা হয় তখন মানুষের গম্ভীর্যতা নষ্ট হয়ে যায় তো বলছেন যারা মোমেন তাদের এটাও একটি গুণ এ বিষয়ে তারা চেষ্টা করা দরকার এবং এই গুণেও তারা গুণান্বিত হওয়ার জন্য চেষ্টা করবে এরপরে যেটা অধ্যায় সেটা হলে বাবু নাদমি মিনাল ইলা যখন কোন ব্যক্তি সালাতের জন্য আসবে নামাজে আসবে অথবা এলেম শেখার জন্য আসবে অথবা কোনো এবাজতের জন্য যখন সে যাবে তখন যেন সে গম্ভীর্যতা ভাব নিয়ে ভাবে যেন সে যায় তারাহুরা জোরে দৌড়ে না যে ধীরস্থিরভাবে যাওয়ার এটা নিয়ম এ বিষয়ে সুরে হাজের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যারা নাকি আল্লাহর নিদর্শনকে সম্মান করবে তাহলে এটা তার অন্তরের তাকওয়ার ফল ফলে গণ্য হবে তার অন্তরের পরেজগারিতা বলে এটা গণ্য হবে যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করবে সলাৎ আদায় করা নামাজ পড়া এটা আল্লাহ নিদর্শন নয় হজ করা এ বাজ বন্দিকে যেগুলো আছে সবগুলো আল্লাহর নিদর্শন তো এগুলি কাজে মানুষ সম্মান করে যেতে হবে ধৈর্যের সাথে যেতে হবে ভদ্রতার সাথে এগুলি কাজ করতে হবে ওয়ান রাজিয়ালু তিনি বলেন যে আমি রসুরুল্লাহামকে বলতে শুনেছি তিনি বলেন ইদা উকিমতী সলাত সলা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় দাঁড়িয়ে যায় ফলাতে আতু হাওয়া আন তুমতা সাউন তখন তুমি দৌড়ে এসো না মনে করছেন এই রুকুইতে গেল মনে হয় এই রুকু থেকে উঠবে মনে হয় তাড়াতাড়ি উজু করে দৌড়ে যে না এটা নিয়ম না দৌড়ে যেও না ও আতু হাওয়া আন তুমতাম শুন হেঁটে হেঁটে আসো হেটে হেঁটে আসো ও আল এই কুমার সাকি এবং গম্ভীর্যতা ভাব নিয়ে আসো ধীরস্থিরতার সাথে এসো ফামা আদর তুম ফসালু যতটুকু পাবে অতটুকু পর অমা ফাতুম ফা তিম্মু আর যে কয়রা কাত ছুটে যাবে সেটা পরে পরে নাও তাহলে এ বিষয়ে শরীয়ত আমাদেরকে গাইড দিয়েছে। আমাদেরকে পদ্ধতি বলে দিয়েছেন যে তুমি নামাজের জন্য হোক বা অথবা এলেম শেখার জন্য হোক অথবা যে কোনো ভালো কাজে এবাদত করতে যেতে গেলে দৌড়ে তাড়াহড়া করে যাওয়া এটা সুন্নতের পরিপন্থী কাজ সুন্নত হলেই যে ধীরস্থিরতার সাথে আস্তে। جته হবে যতটুকু পেলাম অতরুক করলাম যতটুকু ছুরে যাবে সেটা পরবর্তীতে সেটা ابن عباس رضي الله عنهما أنه دفع عن النبي صلى الله عليه وسلم يوم عرفه فسمع النبي صلى الله عليه وسلم وراءه زجرا شديدا وضربا وصوتا للإبل فأشار بصوته إليهم وقال أيها الناس عليكم بالسكينه فإن البر ليس بالإضاء رواه البخاري وروىه مسلم بعضه ابن عباس رضي الله تعالى عنه تلبلن আন্নাহু দাফা আহমান্ন নবী সালাম ইয়ারাফা ফাসমী উনি আল্লাহনবী ইসলাসের সাথে আসতেছিলেন তো তিনি হঠাৎ নবী করিমালামের পিছনে একটি শক্ত আওয়াজ শুনলেন জাজরান সজিদা শক্ত আওয়াজ শুনলেনবান সাউত আলিল এবিল এবং উঁটকে জোরে প্রহর করার আওয়াজ শুনলেন উঁটকে জোরে মারার আওয়াজ আল্লা নবী পিছনে শুনতে পালেন এবং তারা তাড়াহুড়া করে দ্রুত আসতেছিলেন এরকম আওয়াজ শোনার পর তিনি বললেন ফা আশারি ইলাই ওনার চাবুক দ্বারা তাদেরকে ইশারা করে বললেন সোন অকল বললেন আই নাস হে মানুষ সকল আলাই কুমসাক আস্তে আস্তে যাও ধীরস্থিতির সাথে যাও জানোয়ারকে মেরে তাড়াতাড়ি করছো কেন ফা ইন্নাল বির্র আলাই কারণ তারাহুরার মধ্যে কোনো নেকি নেই তারাহুরার মধ্যে কোনো নেকি নেই তারাহুরা করে কেন যাচ্ছ তুমি যে পথে হাঁটবে আসতে ধীর স্থিরতার আসতে বলতে স্বাভাবিক গতিতে স্বাভাবিক গতিতে তুমি যাও যখন যে পুষবা তখন তুমি সেখানে যা পুষবা কিন্তু সেজন্য তাড়াহুড়া করে যেতে যে আর একজনের উপর কষ্ট দেওয়া আরেকজনকে মারপিট করতেস এটা শরীর হতে যায়জ তো এই হাদিসের সাথে এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এর পরে যেটা অধ্যায় সেটা হলোই বাবু ইকরামের ওয়াইফ মেহমানকে সম্মান করার বিধান মেহমানকে সম্মান করার ক্ষেত্রে বিষয় কয়লা তা আলা আল্লাহ বলছেন ইব্রাহিমের সম্মানিত মেহমানদের খবর কি তোমরা জানো তোমাদের কাছে কি পৌঁছেছে ইব্রাহিমের সম্মানিত মেহমানের খবর সে কি খবর ইজদকাল যখন নাকি সে মেহমান গন অনান্যিকটে পুঁছলু সালামা তারা পৌঁছার পর ওনাকে কি করলেন সালাম দিলেন বলেন আসসালাম রহমতুল ইব্রাহিম আওয়াজটা শুনে মনে হচ্ছে অপরিচিত ব্যক্তির সালাম মানে এই আওয়াজ এই কণ্ঠে এই ধরনের কণ্ঠ তো আমি কোনোদিন শুনিনি এটা অপরিচিত কুণ্ঠ মনে হচ্ছে তার পক্ষে সালাম দেওয়া হলো এরপরে উনি কি করলেন মেহমান যখন আসলো আসার পর যখন বসলো তারা ফর ইলা আহলিহি উনি ওনার পরিবারের নিকট চলে গেলেন ফাজা আবেজলিন শামিন এবং সেখানে যেয়ে পরামর্শ করে মোটা তাজা একটি বাসুর উনি ভুনা করে এনাদের সামনে নিয়ে আসলেন ফকর্রাবাহ ইহিম উনি এই খাওয়াটি তাদের সামনে নিয়ে আসলেন কল আলাতুন কিন্তু মেহমানরা খাচ্ছেন না মেহমানরা খাচ্ছেন না কল আল্লাহ তাকুলুন খাচ্ছেন না কেন তো মেহমানরা বললেন যে আমরা মানুষ নই আমরা মানুষ নয় আমরা হলো ফেরেস্তা মানুষের আকৃতি নিয়ে আমরা এসেছি তো ফেরিস্তারা তো খানা খান না তখন সালাম বুঝতে পারলেন যে আল্লাহর ফেরেস্তা মানুষের আকৃতি নিয়ে এরা দুনিয়ায় আসছে জিজ্ঞাসা কেন আসছেন বলছেন আসতি লুত আলাইহিসাল্লামের কমকে ধ্বংস করার জন্য আল্লাপাক পরীক্ষামূলকভাবে फेरस्ताना के मानुषे आकृति दिए पढ़ाई एर कारण नूत आल्लम सम्प्रदायर एक बधभ्य छो तरा तर जौबनी तुरुष मिलित होत पुरुष पुरुष तरा संगम करतः अतः रिजाला शाहा तुम्हारा महिला बद दिए पुरुष के काम तुम्हारे खाशाद मेटाओ तो ये आल्ला परीक्षा करार्जन फेरस्त के एके बारे सूंदर जुबक চেহারার আকৃতি দিয়ে ওদের কাছে পাঠিয়েছিলেন তো যখন ললুত আলাইসাল্লামের কাছে যে ফেরস্তাগুন বলেছে যে আমরা তো আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি তো তাদের সুন্দর চেহারা দেখে সেই সম্প্রদায়ের লোক তার কাছে এসে ভিড় জমায়েছে এবং তারা তাদের সঙ্গে অপকর্ম জন্য তারা ইচ্ছা পোষণ করলো তখন লুল তালা বললেন যে আমার মেহমানের সামনে আমাকে বেজ জোতি করো না আল্লাহতালা তোমাদের জন্য নারী হালাল করে দিয়েছে তোমরা সেটা না করে পুরুষদের সঙ্গে তোমরা নিকের খাহিস মেটাও এটা তোমার অন্যায় কাজ যাই হোক তো লুতার সারকে বলা হলো যে আপনি আপনার পরিবারকে নিয়ে চলে যান এখান থেকে চলে যান তবে পিছন দিকে তাকাবেন না এই সমস্ত সম্প্রদায়কে কীভাবে ধ্বংস করেছে পুরোটা বস্তি নিচে থেকে উপরে তুলে তারপরে সেই বস্তিটাকে ঘুরে আবার নিচে ফেলিয়ে দিয়েছে সম্মানিত ও দর্শক মণ্ডলী আমরা মেহমানদারির ফজিলত সম্পর্কে মেহমানদারির গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার উপস্থিত হব ইনশাআ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 सम्पर् कीसलमर अन्य नीतिमला अनुष्ठान जो इसलमी लेंदेन शुक्रवार रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाएस टीवी बांगल्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 আলহামদুলিল্লাহ ওসলাতিত শ্রোতা দর্শক আল্লাহ ব্যাখ্যা এবং সেখানে যে মেহমানদারি সম্পর্কে আলোচনা হয়েছে এ বিষয়ে আমরা বিরতির আলোচনা শুনে আসছিলাম এবং সেখানে শুনেছি যে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে মানুষের আকৃতিতে ইব্রাহিম আর সালামের নিকটে পাঠিয়েছিলেন তো ইব্রাহিম আসসালাম কি করলেন মেহমান যখন বাড়িতে আসছে উনি সঙ্গ সঙ্গ মেহমানদারি করার জন্য বাড়ি থেকে একটি বাসুর উনি ভুনা করে তাদের সামনে রেখেছেন তাহলে মেহমানদারি করা কি সুন্নতি কাজ মেহমানদারি করা কি সুন্নতি কাজ যার কাছে মেহমান আসবে মেহমানদের আদর আপ্যায়ন করতে হয় এটা শরীয়ত আমাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছেন তো ইব্রাহিম সালাম উনি বাড়িতে যে তাদের সামনে ভুনা বাসুর নিয়ে আসলো তো এখানে ইবরুল কাইম রাহমহল্লা এই আয়াত থেকে উনি এই দলিল নিয়েছেন যে বাসুরের গোস্ত এটা খুব সুস্বাদু গোস্ত হয় وقال تعالى الله العرب لشن وجاءه قومه يهرعون الي ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن اطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي اليس منكم رجل رشيد سوره هود 78 نمبر ایت جي বিষয় ইতিপূর্বে একটু ইঙ্গিত দিয়েছি যে मेहमानগণ যখন ابراہیم السلامের কাছ থেকে যখন লুত বলছেন তাদেরকে দেখে তার সম্প্রদায়ের কাছে অভ্যাস ছিল যে তারা ইতিপূর্বে তারা এই অন্যায় কাজ করতো তারা কল ইয়া কম রুলাম বললেন ইয়া কম আমার সম্প্রদায় হাউলাই বানাতি দেখো এই যে আমার সব মহিলারা আছে হন আত কুম তারা তোমাদের জন্য পাক এবং হালাল ফত্তাকুল আল্লাহর ভয় করো তুক আমার মেহমান সম্পর্কে আমাকে তোমরা বেজ্যতি করো না আলাই সামিন কুমুল রশিদ তোমাদের মাঝে কি একজন ব্যক্তিও কি ভালো নেই আশ্চর্য করে রুতার সালাম তাদের এই ব্যবহার দেখে তাদের এই কার্যকলাপ দেখে আশ্চর্য করে কথা বলেছিলেন কিন্তু তারা সে কথা মানে নেই যখন তারা তাদের প্রতিজ্ঞায় যখন তারা অটল ছিল আল্লাহ তালার পক্ষ থেকে ফেরস্তাদেরকে বলা হয়েছে এদেরকে সমস্ত বস্তিকে উপরে তুলে তারপরে সেটাকে উল্টা করে তারপরে ফেলে দাও আল্লাহ তালা এভাবে আজাব দিয়ে পূর্বের অম্মুদদেরকে চোখের সামনে আজাব দিয়ে তাদেরকে দেখা দিয়েছেন যে অন্যায় করলে সে অন্যায়ের প্রতিফল কি হয় কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আয় আল্লাহ আমার উম্মুদদেরকে পূর্বের উম্মুদদের মতো যেন আপনি তাদেরকে বড় আজাব দিয়ে ধ্বংস না করে দেন যার জন্য তাদের চাইতে বড় বড় অপরাধ করার পরেও আল্লাহ তালা আমাদেরকে সার দিয়ে রাখছেন দুনিয়ায় শাস্তি দিচ্ছেন না ওয়ান ফল ইউক্রিমান আখির فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْمُتْ مُتَّفَقٌ عَلَيْهِ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى أَنُ تِنِي بَوَلَن رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَشَن جِه ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এবং কিয়ামত দিবসের প্রতি যুদিকারো বিশ্বাস থাকে তাহলে ফালিয়ুকরিম ওয়াইফাহু সে জানো মেহমানদারি করে সে জানো মেহমানদের আদর আপ্যায়ন করে আমান কান যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আখরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখে ফাল মাহু সে যেন আত্মীয়তা বন্ধন ঠিক রাখে ফাল রাখেমুত আর যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে তো এই হাদিস দ্বারা আল্লাহ রুব বিশ্বাস বলেছেন যে প্রতি আখেরাতের প্রতি ইমান যারা রাখে তাদেরকে বলছেন যে মেহমানদের আদর আপ্যায়ন করো মেহমানদের আদর আপ্যায়ন করা এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এরও বিশেষ আল্লাহ মেহমান কতদিনের কতদিন মেহমানদারি করবেন এ বিষয়ে শরীয়ত কি বলছে দেখুন আবু সুরাই আমরিনামকে বলতে শুনেছি মানকানুবিল্লাহ আখির যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে ইমান রাখে ফাল ইউক্রিম গাইফ আহ সে যেন তার মেহমানদারি পুরোপুরিভাবে করে সে যেন পুরোপুরি মেহমানদারি করে কলুয়া যাইজা পুরাপুরি পুরোপুরি মেহমানের অর্থ কী পুরোপুরি মেহমানের অর্থ কী বলছেন একদিন এক রাত কোন মেহমান যদি আসে তাহলে এক দিন এক রাত তো তাকে একেবারে ফুল আদর করতে হবে মানে যতদূর সম্ভব খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা একেবারে ভালো ব্যবস্থা তার জন্য করতে হবে ওয়াদিয়া ফাতু সারা সাতিন ফামান আর অতিরিক্ত মেহমানদারি তিন দিন প্রথম দিন তো খুব আদর আপ্যায়ন করলেন তারপর তিন দিন পর্যন্ত যখন আপনার কাছে থাকবে তাকে মেহমান বলে গণ্য করতে হবে এবং মেহমান হিসাবে আদর আপ্যায়নও করতে হবে ফামা কানা অরাদা আলিক তিন দিনের বেশিও যদি না যায় ফাহুয়া সাদ তখন তুমি যেটা খাওয়াবা মনে করবে ওটা সদগাহ হবে মুসলিমের আর একটি তার উচিত না আল্লাহ রুবালাম আর একজনকে গুনাগার করবে এই এটা কিভাবে কিভাবে সম্ভব তিনি বললেন ইউন্দা যে তার কাছে মেহমান হিসাবে থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে অথচ তাকে কি খাঁচে দিবে ওই পেশারা বাড়িতে কিছু নেই তো মেহমানদারি উচিত ঠিক আছে শরীয়ত মেহমানদারির কথা বলেছে তো মেহমানও উচিত যে আমি যে এসে এখানে পাঁচ দিন রয়েছি তিন দিন রয়েছি চার দিন রয়েছি তো আমাকে খাওয়া পরার বিষয়ে মেজবানের কোনো কষ্ট হচ্ছে না তো তার কোনো সমস্যা হচ্ছে না তো সমস্যা হলে সেখান থেকে ছেড়ে আরেক জায়গায় চলে যেতে হবে তাহলে শরীয়ত কত সুন্দর আমাদেরকে প্রত্যেককেই কার কি দায়িত্ব কার কি কর্তব্য কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তো এগুলি কাজ তো মেহমানদারি তো আমরা করি তো সেই ক্ষেত্রে আজকে আমরা আলোচনা শুনলাম যে না তিন দিন পর্যন্ত মেহমানদারি করা যায় তিন দিনের পরে ইচ্ছা হলে করতে পারবো না করলেও চলবে তো এইটা জানার পর যখন আমি আমল করব। তাহলে সেই আমলের ওজন হবে বেশি তাই না কি যে মেহমানদারি করছি কেন যেহেতু শরীয়ত আমাকে বলছে তাই এমন না যে ঘাড়ে পড়ে গেল তাই করলাম তা না আজকে হাদিস শোনার পর আমি মেহমানদারি করব সুন্নত মনে করে যে আল্লাহ আমাকে মেহমানদারি করতে বলেছেন আল্লাহ নবী বলেছেন তাই আমি করছি এই নিয়মতে যদি করি তাহলে আমরা তার জন্য যা কিছু করব সব সবের কাজ হবে ইনশা আল্লাহ বাবু ইস্তহাবি তবশির ওয়া তাহনিয়াহ বিল খাই এরপরে যেটা অধ্যায় হলে কারো কোনো যদি সুসংবাদের কোনো কাজ হয়ে যায় কারোর জন্য কোনো যদি সুসংবাদ থাকে তাহলে তাকে সুসংবাদ দেওয়া এটা সূন্যুত সুসংবাদ দেওয়া মানুষকে দেওয়া কি সুন্নুত কারো যদি কোনো ভালো কিছু ফল আসে তাকে যদি সুসংবাদ দিতে হয় তাহলে সুসংবাদ দেওয়া সূন্যত আলা আল্লাহ তালা সুরে জুমারের সতেরো এবং আঠারো নম্বর আয়তে বলছেন ফাবাশির আল্লাহ তালা বলছেন ফাবাশীর সুসংবাদ গ্রহণ করুক এই ওই সমস্ত বান্দারা আল্লাহ মেউন আল কাউল যারা কথা শোনে মনোযোগে আহসানা এবং সেখান থেকে যে ভালো জিনিসগুলি শোনে তার উপর আমল করে আল্লাহ তালা বললেন যারা কথা মনোযোগ সহকারে শোনে এবং যে কথাটি তাকে ভালো লেগেছে তার উপর যদি সে আমল করতে পারে ভাবাশ্মীর তাহলে তাকে সুসংবাদ দাও তাহলে সুসংবাদ আল্লাহ তালা দিচ্ছেন ভালো কাজ করলে তাকে বলতে হয় মাসা আল্লাহ তোমার জন্য ধন্যবাদ সুসংবাদ তোমার ধন্য হোক তাকে পুরস্কার দেওয়া দরকার এগুলি সন্ন্যতিকার অক আলা আলা আল্লা আরও সুরে তোবার তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন বেরমাতে মিনহু তার পক্ষ থেকে দয়া এবং রহমতের ও এবং তার পক্ষ থেকে সন্তুষ্টির ও জান্নাত ইল্লাহম ফিহান আইম মকিম এবং মুসলমানদেরকে সুসংবাদ দিচ্ছে ওই জান্নাতের যেই জান্নাতের চিরস্থায়ী নিয়ামত আছে তাহলে মুসলমানদেরকে সুসংবাদ কে দিচ্ছেন আল্লাহ তালা দিচ্ছেন তাহলে সুসংবাদ দেওয়া কী হলো শূন্য থর সুসংবাদ দেওয়া কী হলো শূন্য থর ওকাল আলা আল্লাহ আরো বলেছেন সুরে একশো এক নম্বর আয়াতিম ইব্রাহিম আলাই সালামকে যখন সন্তান দান করছে ইসমাইল তো আল্লাহ তালা বলছেন ফাবাস আমি তাকে দান করলাম বেগোলা একটি বাচ্চা আমি তাকে দান করলাম আল্লাহ বলেছেন সুরাই হুদের আয়াত আসলো আমার পায়গাম বহনকারীরা ইব্রাহিম আলসালামের নিকটে বিত্তর নম্বর আয়াত বলছেন ওম্রু ক ফাদা হিক নাহা না হাবস হাক অমি মর ইস হা কয়াকুব বলছেন ইব্রাহিম আল ইসলামের স্ত্রী যখন দাঁড়িয়েছিল সেই অবস্থায় ফাদাহিক হেসে ফেল দিল ফবাশার না হু বস আমি সেই নারীকে সেই মহিলাকে আমি ইসহাক এবং তারপরে ইয়কুব সন্তান হওয়ার আমি প্রসংবাদ জানালাম সম্মানিত ও দর্শক মন্ডলী এ বিষয়ে আলোচনা আরও কিছু বাকি রয়েছে তো সে আলোচনাগুলি পরবর্তী দর্শে সোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফি দান করেনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি फिल्टार कर पानी विशुद्धिस कर रक्त विशुद्ध है ताप दिल सोनाशुर्जित टाभुदे आल्ला पवित्र कुरने अनेक बारिमुस जर्थात तुम्हारा नामज दओ जो सम्पद के विशुद्ध कर বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড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 তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দার সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য হে ইমানদার গন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 ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার প্রাচে এগারোটায় টায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়